বিস্মিল হি রুহ লি রু হি কমন্ত কৌল দ ইল ল হি মিল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 সম্মানিত দিনী ভাতৃমন্ডলী আল্লাহ প্রশংসা এবং চোদ্দই মার্চ ১৪ মার্চ একুশ আজকে তিরিশে রজব শেষ হইল এবং কিছুক্ষণ আগে আমাদের যে মাগরে হয়েছে থেকে শুরু হয়েছে পহিলা সাবান আল্লাহবুল আলমে যেন আমাদের সাবানের দিনগুলিতে বরকত দান করেন এবং সেই সালামত মাহের রমজানে জান গুছিয়ে দেন এবং মাহের রমজানের খরচ নফল সন্নত মুস্তাহাব সমস্ত ভালো কাজ উম বেশি বেশি আমাদেরকে সম্পাদনের কৌফিক দান এবং আল্লাহর রবুল আলমিন আমাদের সকলকে যেন কবুল করে নেন যারা হেদায়তের উপর রয়েছে আল্লাহ তাদেরকে অটল রাখেন এবং যারা বিভ্রান্ত হয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাদের গুমরাহিকে দূর করেন হরণ সন্ন্যার দিকে তৌহিদের দিকে আল্লাহর দিকে আল্লাহ রসুসআসলামের আদর্শের দিকে ফিরে আসার তৌফিক দান করেন জীবন প্রত্যেক মমিন মমিনাত আল্লাহ দান করেন আজ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর চল্লিশ বিষয়বস্তু হচ্ছে কালামুল্লা যে সিফাত আল্লাহ রবুল্লা আলমিনের এই কালামুল্লাহ আল্লাহর সত্তাগত সিফাত না কর্মগত সেফাত সেফাতে জাতিয়া নাকি সেফাতে ফেলিয়া সেফাতে জাতিয়া মানে হচ্ছে সত্তাগত গুণ আর সেফাতে ফেলিয়া মানে হচ্ছে কর্মগত গুণ আল্লাহর গত আলোচনায় আমরা বলেছি যে আল্লাহর কালাম আল্লাহর বাণী আল্লাহর সিফাত আল্লাহ গুণ আল্লাহর সৃষ্টি মখলুক নয় তো আল্লাহ আব্বুলি আলমিনের বাণী যে আল্লাহর গুণ এটি তার সত্তাগত গুণ না কর্মগত গুণ তার জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত নাকি তার কাজের সাথে সম্পর্কিত এটি হচ্ছে আজকের প্রথম বিষয় আর তারপরে ছোট ছোট দুটো বিষয় রয়েছে ইমান বিল কতুবের অর্থাৎ আল্লাহ রবীন্দ্রের আসমানি কিতাব সময়ের প্রতি ইমানের যেটি চতুর্থ পর্ব কিতাবের উপর অলরেডি ইমানের তিনটি আলোচনা হয়েছে আজকে চতুর্থ আলোচনার মাধ্যমে আল্লাহতালা ইমানের এই স্তম্ভটি সম্পর্কে আলোচনা শেষ হবে আল্লাহর রবুল্লা আলমিনের বাণী আল্লাহর সত্যগত গুণ নাকি আল্লাহর কর্মগত গুণ তারপরে যে বিষয়বস্তু আসবে একটি গুমরা ফিরকা সম্পর্কে যারা হচ্ছে ওয়াকে ফাহ যারা দ্বিধাগ্রস্ত যেখানে গুমরাহি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের গুণ সম্পর্কে বা কোরআনী কিরিম যে আল্লাহর কালাম এই বিষয়টি সম্পর্কে কোরআন করিম আল্লাহ সৃষ্টি না সৃষ্টি নয় সেখানে তারা বলছে আমার কোন ওটাই বলবো এইটাও বলব না ওটাও এই ফিরকা সম্পর্কে কোরআন শোনার আলোক আলোচনা আর তারপরে কেউ যদি বলে ই কোরআন মখলুক আমার কোরআনের যে উচ্চারণ সেটি সৃষ্টি কোরআন যা আমি উচ্চারণ করছি এটি সৃষ্টি এই কথাটি বলা যায় আজ কিনা তো দেখা যাক প্রথম বিষয়টি হচ্ছে বা গুণ রয়েছে সেটি জাতিয়া সত্তাগত গুণ আউফলিয়া নাকি আল্লাহর কর্মগত গুণ যে কথাটি এখানে আলোচনা করেছেন লেখক সেটা হচ্ছে এর দুটো দিক রয়েছে দিকে কেন্দ্র করে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ সেফাতে জাতি আর একটি যদি কেন্দ্র করে বলা হয় আল্লাহর বাণী সম্পর্কে তাহলে সেটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ বলছেন কালামিহাফাতে বলছেন যে আল্লাহ রাবুল আলামিনের। এটি আল্লাহর গুণ সেফাতুল কালাম এই যে গুণ আল্লাহ এটি সম্পর্ক আল্লাহর সত্তার সাথে রয়েছে জাতের সাথে রয়েছে আল্লাহ রব্বুল আলমের সত্তার সাথে যে সম্পৃক্ত রয়েছে আল্লাহর গুণ এটাকে যদি কেন্দ্র করে বলি তাহলে এটি হচ্ছে আল্লাহর সত্তাগত সিফাত যদি আমরা এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের এটি হচ্ছে একটি গুণ তাহলে জাতি এটি আল্লাহর সত্তাগত সিফাত সত্যাগত গুণ বা সেফাতে জাতি যেমন আল্লাহর এল আল্লাহ জ্ঞান আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত সুতরাং আল্লাহর এলম আল্লাহর জ্ঞান হচ্ছে আল্লাহর এলমের অন্তর্ভুক্ত আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর এলমের আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত আনজালাহ মেহি তিনি তার জ্ঞানের ভিত্তিতেই নাজিল করেছেন আল্লাহ রব আল তার বাণী সম্পর্কে সবকিছু জানছেন আর জেনে শুনেই তা নাজ করেছেন ওয়া ওয়াহাজ এবং তিনি কি অবতীর্ণ করছেন তা যেতে বেশি জানেন এটা একটা দিকা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত এটাকে কেন্দ্র যদি করি তো আল্লাহর সত্তাগত সিফাত আল্লাহর কালাম ও আম্মা বেহতে বা ফিল আল্লাহ রব আলীন যে কথা বলেন আল্লাহর আল্লাহ তিনি বলেন তার ইচ্ছা মত বলেন এটাকে যদি কেন্দ্র করে বলি যখন তিনি ইচ্ছা করেন যা বলার ইচ্ছা করেন তাই তিনি বলেন বলেছেন এবং বলে থাকেন এটি হচ্ছে আল্লাহর কর্মগত সিফাত কারণ আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত বিষয়টি এর তো লীল জামান নবী সাল্লাহামের হাদিস রয়েছে আল্লা একটি কর্ম যেমন কোরআনিকেরিমা আরো আয়ত রয়েছে সেই আয়াতটি এখানে পেশ করলে আরো ভালো আল্লাহ লেখকের তকলিমা মুসা আলি সালামের সাথে আল্লাহ রবুল্লা আলমিন কথা বলেছেন এই হাদিস টি ইমাম ইবিন্তহিদে তার সাথে নিয়ে এসছেন আর ইমাম ইবিন আবি আহাসম নিয়ে এসছেন কিন্তু হাদিস সনদে দুর্বলতা রয়েছে যারা আমাদের স্বর্ণযুগের মানুষরা তারা বলেছেন ফিসে ফাতুল কালাম কালামের গুণ সম্পর্কে আল্লাহর বাণীর গুন সম্পর্কে ইনাহাফাতুল আল্লাহ রব আলিন কালাম আল্লাহর বাণী হচ্ছে সত্তাগত সিফাত অফিন এবং কর্মগত সিফাত দুটোই আল্লাহ সুবাহ বিল কালাম আজালান কারণ আল্লাহ সুবাহান্লা সর্বদাই তার বাণীর সাথে ভূষিত বাণীর গুণে গুণান্বিত এবং সব সময় তার এই গুণ রয়েছে সর্বদা তার কোনো আদি অন্ত নেই তারপরে আল্লাহ রাবুল আলমিন কথা বলেন বাহু তিনি যে কথা বলেন তার ইচ্ছা মতো। বলেন্লাম শাহ যখন চান তিনি কথা বলেন মাতাস যখন চান যেভাবে চান বা কৈফা যেমন ভাবে চান বেকালামিন এমন ভাবে আল্লাহ কথা বলেন ইয়াস মহ মাইয়া শাহ এবং আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুন তার আদি অন্ত শুরু নেই সুরায় কাহাফের আট নম্বর একশো মহান আল্লাহ বলছেন কুলহেন বাহার ও মেধাদাল লেখালিমাত্রী যদি সাগর যত সাগর মহাসাগর হয়েছে আমার রবের বাণী প্রশংসামূলক বাণী এবং আল্লাহর যত বাণী রয়েছে আল্লাহর বাণীর গুণ লেখার জন্য কালি করা হয় লানা ফেদাল বাহার তাহলে সাগরের পানি শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে সাগর বাবুল আন্তান ফাদা কালে মা তো আমার রবের আমার প্রতিপালকের বাণী শেষ হওয়ার পূর্বে প্রশংসামূলক বাণী শেষ হওয়ার কোন গান করে প্রশংসা করে আল্লাহ রব আলীর সম্পর্কে শেষ করা যাবেন ওলাহি মাদাদা যদিও অনুরূপ আরো যুক্ত করি আরো যদি আল্লাহ রবুল্লা এই রকম বহু সাগর তৈরি করেন সৃষ্টি করেন এবং সেগুলিকে কালী বানানো হয় এবং সাগরকে কালি বানানো হয় আরাম দহ মিম্বাধি সব আবহর প্রসিদ্ধ সাগর সাতটি তাই আল্লাহ এখানে সাত সাগরের কথা বলেছেন এবং তার সাথে সংযুক্ত হয় বা যুক্ত করা হয় সাত সাগরকে সাত সাগরের সমস্ত কি যদি বানানো হয় করা যাবে না বা একশো পনেরো তো আল্লাহ বলছেন তামমাত তাম্ম কালেমাত তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ হয়েছে সেদ খান সত্যতার সাথে সত্যতাই ওয়া আদলান এবং নায়ের সাথে আল্লাহর বাণীতে রয়েছে সত্যতা এবং আল্লাহর বাণীতে রয়েছে অবিচার কিছু ন্যায়ীতি সবিহী তার বাণী পরিবর্তনকারী কেউ নেই বাবু আসলামীল আলিম তিনি সর্বশ্রোতা এবং সর্বগ্র তিনি সবকিছু শোনেন জানেন দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে একটি ফিরকা গমনা ফিরকা এক যুগে জন্ম নিয়েছিল এইরকম মত এখনো কেউ পোষণ করতে পারে তাহলে এই ফিরকার অন্তর্ভুক্ত হবে সেই ফিরকা হচ্ছে ওয়াকেফা বলছেন মানহম আল ওয়াকেফা আচ্ছা ওয়াকেফা ফিরকাটি কি বা কারা অমা হুকম তাদের বিধান কি দৃষ্টিতে তারা আহলে কিদাত ঘুমরা বলছেন আল ওয়াকিফা ওয়াকিফা ফিরকা ওয়াকিফা ওয়াকাফা মানে স্টপ করা থেমে যাওয়া এরা বলছেন না আমরা কিছু বলবো নীরব আল্লাহ রবুল্লাহ সম্পর্কে খলিফা হারুন রশিদের ছেলে খলিফা মামুনের বিভ্রান্তির শিকার হয়েছিল সেই খলিফা মোতাজে যারা কোরআন কেরিম সম্পর্কে এই মোহতাজেলারা গুমরা হয়েছিল আল্লাহর সৃষ্টি বলে কোরআন কিরেমকে আর ওয়াকে ফারা বলে যে আল্লাহ না কালাম আমরা বলব না যে কোরআন আল্লাহ বাণী আল্লাহর গুণ সৃষ্টি নয় বলবো না নাকুল সৃষ্টিও কারণ না আমরা মোতাজাল সাথে আল্লাহর সৃষ্টিও বলবো না আর আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত সৃষ্টি নয় এ কথা বলবো না আহমদ সেই যুগের সবচেয়ে বড় ইমাম যেহেতু ইমাম আহম ইমাম আহলসামা ছিলেন তিনি বলেছেন তাদের সময় মানকানোসেন এই যারা ওয়াকিফা যারা বলছে আমরা এইটাতে না ওটাতেও না তাদের মধ্যে যারা ভালো কথা বলতে পারে মানে যারা এই বিষয়টি বুঝে সুযে এই ধরনের কথা বলছে ফুয়া জাহামি সে হচ্ছে জাহামি জাহামিয়া রষ্ট অমান কান আলাই হোসেন তাদের মধ্যে যারা মূর্খ ভালো বুঝেও না ভালো কথা বলতে পারে না কিন্তু দেখা দেখে বড়দের কাছে যা শুনে গুমরা যা শুনে তাই বলে আজকে মুসলিম সমাজ বিদায়পন্থী রয়েছে তাদের মধ্যে দুই শ্রেণী মানুষ রয়েছে এক শ্রেণীর লোকেরা গুমরা নিজেরা গুমরা গুমরা করেছে বিদায় আলেম সমাজ আর তাদের জনগণ মুরখ করেছে পিছনে নাম বুঝে তাদের যে দিনশিখা ফরজ ছিল সেই ফরজ আদায় করে যার ফলে তারা অজ্ঞতাই ডুবে রয়েছে এক দল হচ্ছে দলিন জনগণ গুমরা যারা পথভ্রষ্ট তারা হচ্ছে দলিন ওই ভাষায় আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট বলেছেন তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে আর যারা তাদের সমাজের বেদাতি সমাজের আলেম সমাজ নিজেরা গোমরা আর দল মদিল অন্যদেরকে বহু মানুষ গুমরাহ শিকার হয়েছে তাদের কারণে পথভ্রষ্ট হয়ে থাকছে সত্য গ্রহণের বাধা সৃষ্টি করেছে যারা তারা হচ্ছে মকদুব আলি আল্লা গজুব প্রাপ্ত আল্লাহর গজব তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর ক্রোধ তাদের উপর রয়েছে কারণ এরা নিজেরাই শুধু ভ্রষ্ট নয় তাদের অনিষ্ট তাদের মধ্যে সীমিত নয় অন্যদের কেও তারা তাদের অনিষ্ট দিয়ে বরবাদ করেছে কত লোক যে জাহান্নামের রাস্তায় চলে গেছে তাদের কারণ আর চলে যাচ্ছে বলছেন ওদের মধ্যে যারা ভালো কথা বলতে পারেন না সাধারণ মূর্খ জনব জনগণ জাহেলান সাধারণ মূর্খ জাহালান বা সাধারণ মূর্খ যে মূর্খ বেশি বুঝে না আর এটাও দাবি করে না আমি বুঝি আর জাহলে মোরাক্কাব কোনটাকে বলে যে বুঝে না কিন্তু অহংকারী না বুঝেও এত তার দাপট অহংকার যে আমি বেশি বুঝি আমার চাইতে বেশি কে বুঝি অজ্ঞতা দুই রকমের আছে যে বুঝে না কিন্তু খানিকটা অনুভূতি আছে যে ভাই আমরা সাধারণ মানুষ কি আর বুঝি বড়রা যা বুঝেছে তাই হ্যাঁ তাদেরকে আমাদের লাগাম ধরিয়ে দিচ্ছে যেদিকে টানছে ওই দিকে যাচ্ছে এটা হচ্ছে জাহেল বসিদ সাধারণ লোক আর জাহেল মোরাক্কাম হচ্ছে যারা বুঝেও না কিন্তু এই অনুভূতি নেই যে বুঝে না বরং আর আছে যে আমাদের মতো বুঝে বাকি বলছেন যারা তাদের মধ্যে সাধারণ করে হুয়া মাধ্যমে কলিহিল হুজাত দলিলের মাধ্যমে যদি তবা করে নাই সংশোধন করে ফিরে আসে ও আমানা আর যদি বিশ্বাস করে বেআালা যে আল্লাহর কালাম হচ্ছে গের মখলুক সৃষ্টি নয় জামাতে রাখি দেয় চলে আসলে অজ্ঞতা ছিল অজ্ঞতা আর নিরসন হইলো ওয়াই আর যদি না মানে য না মানি না মানলো না তাহলে হটকারিতে দেখালো বাতিলের উপর আরো গোড়া শক্ত হয়ে গেল ফাহু আশাহিনো সম্ভব হয়নি গেছে জাহামিয়াদের আলেম সমাজ কিন্তু জনগণ যাদেরকে বুঝিয়ে দেওয়া হইলো বুঝিয়ে দেওয়ার পরেও বুঝলো না হটকারিতে দেখাইলো তারা হচ্ছে জাহামিয়ার চাইতো নিকৃষ্ট তাহলে এখান থেকে আমরা একটি কথা শিখতে পারবো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের সমাজে বিভিন্ন বিদাত রয়েছে সুফি বিদাত রয়েছে তারপরে আপনার চরমপন্থী খারেজি বিদাত রয়েছে তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ রয়েছে এক শ্রেণীর তাদের মধ্যে মাদ্রাসা পড়ুয়া মানুষ রয়েছে আলেম সমাজ রয়েছে বিদাত পন্থীদের আর এক লোক মূর্খ সমাজ রয়েছে মূর্খ সমাজ কে বুঝাবো আমরা তাদেরকে হৃদায়ত করার চেষ্টা করব। বিল বয়ান সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে বোরহান পুরান সন্নার দলিলের ভিত্তিতে যদি মেনে নেই আমরা তো ভুল বুঝছিলাম আর এই কথাগুলি তো কখনো শুনিনি যাক আলহামদুলিল্লাহ হয়ে গেলাম শিরিগবেদাত মুক্ত হয়ে গেল আর যদি অস্বীকার করে যে না আমরা মাজার পূজা ছাড়বো না আমরা পীরের মুড়িধাওয়া ছাড়বো না আমরা আমাদের এই চরম পন্থা খাবারে যারা বলছে তারাই হচ্ছে তারা কারণ তাদের ওপর প্রাণ শুনার মাধ্যমে আল্লাহর হুজুত কায়ে করে দেওয়া হয় তাদের কোনো অজোর অজুহাত থাকবে না কেমতের দিনে যে মা যা আনা শিরিওয়াল আল্লাহ আমাদেরকে কেউ সতর্ক সাবধান করতে আসেনি আর আমাদেরকে তহিদ সন্নতির দিকে আকৃষ্ট করতেও আসেনি না আমাদেরকে তহিদ সন্ন্যতের আল্লাহ রান করেন সেটাতে আসি এখন লেখক বলছেন মা হুক মোমান কার আল্লাহলুক কোন ব্যক্তি যদি বলে যে কোরআনে করিমের যে আলফাজ বাক্যগুলি শব্দগুলি আমি বলছি এটা সৃষ্টি কোরআন যে আমি তেলাওত করছি এই কোরআন হচ্ছে বলে যে সৃষ্টি বললো কোরআন এর আলফাজ না বলছেন যে এটা জায়জ নাই এটা জায়জ নয় হাজে হেল এবারিয়ান এটা হ্যাঁ বলাও যায় এইভাবে যে হ্যাঁ এরকম বলা চলবে আর বলা যাবে না একবারে এইটাও ঠিক না তাহলে এর অর্থ বুঝতে হবে এই যে বাক্যটি রয়েছে যে বাক্যটি নিয়ে একসময় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যে এই বাক্যটি বলা যাবে কিনা এবং অনেকে গোমরাহের শিকার হয়েছিল এই বাক্যটির দুটো অর্থ রয়েছে এই কথায় বলবেন এখানে বলছেন যে এটাকে নেতিবাচক বলা যাবে না আর ইতিবাচক বলা যাবে আল্লাহর গুণলুক সৃষ্টি নয় এটা হচ্ছে আল্লাহর কালামকে আমরা মখলুক বলবো না যেমন আর আল্লা কালামের যে আলফাজ বা উচ্চারণ না ইতিবাচক না ইতিবাচক কারণ এই মানে হচ্ছে শব্দ লফজ মানে হচ্ছে উচ্চারণ শব্দ উচ্চারণ করা লফজের দুটি অর্থ যেমন আলহামদ এটি হচ্ছে একটি লফজ যেটা আমরা বাঙালির একটু এভাবে লফজ বলি মানে শব্দ আলহামদ একটি শব্দ দিল্লাহ একটি শব্দ রব বি রব একটি শব্দ আলমিন একটি শব্দ এটা একটা অর্থ লফ্জের আর আরেকটি হচ্ছে লফ্ মানে তাল্ফুজ লাফ মানে উচ্চারণ করা এই যে আমি আলহামদ বললাম উচ্চারণ করলাম এটা হচ্ছে লফ্ মানে আমার লফজ উচ্চারণ তো বলছে ল্যান্না লফ্জা কারণ এই লফ্ শব্দটি যে রয়েছে এমন একটি অর্থ বহন করে মুশতারাক যে যাতে যেটা মুশারাক মানে যাতে শরিক রয়েছে দুটি অর্থ দুটি অর্থ রয়েছে মুশতারক বলা হয় একটি শব্দের যদি একাধিক অর্থ থাকে তাহলে এটাকে লফ্জা মুশতারেক বলা হয় আর কয়েকটি শব্দের যদি একটি অর্থ থাকে তো সেটাকে মোতারাদেফ বলা হয় প্রতি শব্দ বাংলায় যেটাকে প্রতি শব্দ শব্দ কিন্তু সেটা হচ্ছে মোতারাদেফ বা এর বিপরীত হচ্ছে একটি শব্দের কয়েকটি অর্থ বলছে লাফ শব্দটি হচ্ছে মুস্তারাক শব্দ এর একটা অর্থ হচ্ছে আত্লা উচ্চারণ করা পুরানিকেরেমি যে উচ্চারণ করছি এক্ষুনি যেমন আমি উচ্চারণ করিহেমদ এই যে উচ্চারণ করছি এটা হচ্ছে আমার কর্ম আমার কাজ যখন আমার কাজ হইল তাহলে আমার যখন কাজ আমার কাজকে যদি কেন্দ্র করে বলেন তো এটা হচ্ছে সৃষ্টি কিন্তু লফ্জের আরেকটি অর্থ হচ্ছে লফ্ মানে মলফুজ বেহি মানে উচ্চারিত শব্দ আলহেমদ যে শব্দটি উচ্চারিত হয় সেটা হচ্ছে লফ্ লচারিত শব্দ বলছে এবং আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর গুণ সেটা মখলুক নয় তাহলে এই বাক্যটি বলা যাবে না ফায়দা উতলেকাল মানসানি যখন বলবেন যে লফজ কোরআনে মখলুক আমার কোরআনের লফ্জ হচ্ছে মখলুক তাহলে দ্বিতীয় যে অর্থটি রয়েছে উচ্চারিত শব্দ সেটাকে সামিল হয়ে যায় উচ্চারিত শব্দ যে উচ্চারণ হচ্ছে এটা মখলুক নয় বরং গুণ কথাগুলি খুব সূক্ষ্ম পরাজয় আর কবল জাহামিয়া তাহলে জাহামিয়াদের উক্তির দিকে মহতাজ উক্তির দিকে ফিরে চলে আস তাদের দলে সামিল হয়ে গেল ওয়াইজ একই লাগাই মখলুক আর যদি বলা হয় যে কোরআনের যে তালু কোরআন যে উচ্চ সেটা মখলুক নয় মখলুক নয় যদি বলেন তো আগের যে অর্থটি সেটা উচ্চারণ করা যেটা বান্দার কর্ম সেটাকে সামিল হয়ে যাচ্ছে যেটা বান্ধার কর্ম যদি কথা বলা হয় যে মখলুক নয় আমি উচ্চারণ করেছি আমার কর্ম আর সেটা সৃষ্টি নয় তো আমি যেখানে সৃষ্টি একজন মানুষ সৃষ্টি তাহলে তার উচ্চারণটা কেন সৃষ্টি নয় তাহলে এতে কি হয়ে যাবে মখলুক বলব না তখন হাজামা বিশ্বাসী এই বিশ্বাসী তাদের উক্তি হয়ে যাবে অর্থাৎ স্রষ্টা সৃষ্টিকে একাকার করে দেওয়া বলে হাজা সালফুস এই জন্য সালাফুসালহিনগণ বলেছেন আর এই উক্তিটি রহমতুল্লাহ থেকে তাবুসন্নাতে বর্ণিত হয়েছেন সৃষ্টি তাহলে সে হচ্ছে জাহামি জাহমিয়া ওমান কাল গরমুক আর কেউ যদি বলে যে লফজিব কোরআন গ আমার কোরআনের লফ্জ হচ্ছে কারণরা আলোচনা শেষ হল ইনশা আল্লাহ এরপরে রয়েছে ইমান বীর রসুল রসুলগণের প্রতি ইমান ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আমরা শুরু করবসুল এখানে আজকের আলোচনা শেষ করছি ওসলালী লিস্ট আছে আপনার নাম অবশ্যই এস নয় তো আপনি বুঝতে পারবেন না আপনার নাম যখন বলা হবে তো আপনারা নামগুলো পরিবর্তন করে নিন আর আবারও বলবো যে যখন প্রশ্ন একটা করে প্রশ্ন করবে ইনশাআল্লাহ সংক্ষিপ্তে আর শুধুমাত্র আমি আপনাদের নাম বলার পরে আপনারা প্রশ্ন করছেন যে দেশ থেকে বছরের পর বছর এখানে থাকাটা কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই আমি তো কিছুই চিন্তা অস্বীকার করছে অস্বীকার করছে আমি তারপরে সালাত করতে হবে ইসলামকে ঠিক ঠেকাবার জন্য আল্লাহ হেদায়ত দান করুক এমনটা না হয় যে অস্বীকার করেছে যদি অস্বীকার করে সালাদ তাহলে সর্বসম্মতিক্রমে সে কাপের কিন্তু সালাদ্যাগকারী কাঠিক মত যথাসাধ্য চেষ্টা করে যান দোয়া করে যান এর আগে বলেছি আপনাকে যে যদি বিকল্প কোন রাস্তা থাকে তাহলে ভালো আর না হলে সবর করেন দোয়া করেন জি আপনার স্বামীর চাইতে খারাপ ছিল ফেরাউন আর আপনার চাইতে ভালো ছিলেন আসিয়া তালান আল্লাহ এইভাবে আল্লাহ নেওয়া করেন আসসালামাইকুম জি আমি নিউ থেকে বলছিলাম বলেন আমার হচ্ছে প্রতিটি বিদাত যদি প্রতিটি হয় তাহলে কোথায় আছে শির্ক নয় কিন্তু কেউ যদি ছোট শির্ক বলে তাহলে ঠিক আছে আর যদি শির্ক বলতে বড় শির্ক বুঝেন তাহলে প্রতিটি বিদাত বড় শির্ক নয় অক্ষান্তরে প্রতিটি শির্ক বেদাত শির্কটাও ধর্মের নামে নব আবিষ্কৃত সেই জন্য প্রত্যেক শির্ক হচ্ছে বেদাত ইসলাম নয় কিন্তু প্রত্যেক বেদাত শির্ক নয় সাধারণ মানুষরা এই বিষয়টিকে সহজভাবে ভাবে যেভাবে বুঝে সেভাবে বুঝেন সেটা হচ্ছে যে বেদাত আর শির্ক হচ্ছে আম এবং খাস বিবাক বেদাত হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ শব্দ আর শির্ক হচ্ছে খাস বিষয় তো শির প্রত্যেক শিরক হচ্ছে বেদাত কিন্তু সেটা তোর শির্ক নয় মিলাদ করা বিদাত কিন্তু মিলাদ করা তো শির্ক নয় জি কিন্তু মাজারে সেজদা করা শির্ক এবং বেদাত কাছে চাওয়া ইয়া গ কারো কাছে সন্তান চাওয়া রোগের আরোগ্য চাওয়া মৃতের কাছে উদ্ধার কামনা করা তারপরে মাজারে গিয়ে খাসিমোরক জবাই করা সান্নিধ্য লাভের জন্য সেই পীর কেবলার জন্য সিরক এবং তার সাথে বেদাঁত তো অসংখ্য বেদাতে রয়েছে আর তার মধ্যে এক এক শ্রেণীর বেদাত হচ্ছে বেদাত মোকাবেরা সেগুলি সীর কফুল আর আর এক বেদাত হচ্ছে গ্যার মোকাবফেরা যেগুলিতে কাফের হয় না মানুষ সেগুলি হচ্ছে বেদাত কাজ মানুষ হয় কিন্তু কাফের আপনার জন্য এইভাবে বোঝাটাই যথেষ্ট তবে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে এটা বুঝে নেন হয়তো কোথা থেকে বিষয়টি শুনেছেন সেটা ক্লিয়ার হবে মানুষ যখন বেদাত করে তখন রসুল্লাহ সাল্লাহামের সাথে শির করে কারণ তাকে রসুল উল্লাহ সাহা আনুগত্য করে তো কালিমা পড়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না আর রসুল্লাহ তরিকা ছাড়া কারো কোন তরিকায় চলবেন না কিন্তু আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন ইল্লাহ ইল্লাহ জিকির করেছেন হো হুর জিকির করছেন আপনি সম্মিলিত মনাজাত করছেন এটা তো রসুলের তরিকা হইল না তাহলে এটি আল্লাহর সাথে শির্ক না হইলো রসুলের সাথে শির হইলো শিরিস মোহাম্মদ রসুল্লাহ শির হই না এই অর্থে এটাকে শির বললে ভুল হবে না তারপরে সেটা ইসলামের বিধান ছিল না ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল ধর্ম বলে সেটাকে চালিয়ে দিল এই অর্থেও সেটা এক ধরনের শির বাকি সাধারণ ভাবে মোটা কথাই বুঝাটা আগে বুঝাইলাম পরেরটা সূক্ষ্ম কথা বুঝালাম তো আপনি যেটা আছেন ওইভাবে বুঝার চেষ্টা করেন আল্লাহ রব্বরের জন্য আপনার জন্য দিন বুঝাটা সহজ করে দেন আমার ছোট ছোট দুইটা প্রশ্ন আছে আমি সুরাম মুল্ক সম্পর্কে একটু জানতে যাচ্ছি সুরাম মুলক যে রাতে আমল করবে এটা কবরের ফেতনা থেকে তাকে রক্ষা করবে কেমত দিন তাকে আল্লাহ আল্লাহ করবে না জানা নেই মানে আল্লাহ না ওইটা আছে সুরাবাকার সুরাবাকার আলীমরান সম্পর্ক আছে তো জি। আল্লা কাছে সুপারিশ করবে বাকি সুরায় মূল্য ফিতনা থেকে রক্ষা করবে ওদের যারা ফরজ অজম আদায় করার পরে সুরা মূল পড়ে কারণ আমরা ইসলামটাকে ভালো না বুঝলে হবে কি যে এইদিকে ফজর সলাপ পড়ে না পাঁচ সপ্তাহ নামাজ ঠিক করে পড়ে না রমজান মাসের রোজা রাখে না গত রমজান পড়ে আছে এই রমজান চলে এসছে বাহানা যে পেটে বাচ্চার ছিল বাহানা যে ওই বাচ্চাকে দুধ দিচ্ছিল অবহেলার শেষ নেই আর সুরে মুখ পড়েছে জান্নাতে যেতে চাই আর কবর আজাব থেকে মুক্তি পেতে চায়। কখন না ঠিকটা জন্য নাই এত সহজ না ইসলাম আবার আর এত মুশকিল না মুশকিল জন্য নয় যে দিনের ফরজগুলি যদি আদায় করে যান আর কাবিরা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ জানার সহজ এজন্য দিন খুব সহজ আবার ফরজ আদায় এটা বন্ধ করেন এটা বন্ধ করেন কথা যা বলেছেন আপনি বুঝেছি উত্তর দিচ্ছি তো বলছি যে নফল সন্নাত করবেন আর যদি ফরজে ঠিক ঠিক আনা নাই দিয়ে জানা যাওয়া যাবে এত সহজ নয় আবার কবর আজাব কিন্তু রক্ষা পাবেন না পারবেন সুরামতে পারবেন সুরাম রাতে পড়বেন কিন্তু তার আগে মাগরে বেশা পড়ুন ফজর পড়ার নিয়ত করে ঘুমান এদিকে সুরাম আর উঠছেন না এই এইরকম লোকদেরকে বলবো যে আগে দিন শিখো আর তারপরে আগে ফজর সলাদ পড়ো তারপরে সোরামুল পড়ো না হলে কোনো ফাইদা হবে না সোরা মূল পড়ে এটা এই জন্য বলছি জাতি করে আমরা ইসলামটাকে ঠিকভাবে বুঝতে পারি কারণ আমাদের ইসলাম ভুল করে বোঝানো হয়েছে জলসা খুব করা হয়েছে তারপরে বলবো আল্লাহর কাছে আল্লাহ বেশি বেশি সুন্নত নফল আদায় তৌফিক দান করো এবং অপছন্দনীয় কথা কাজ দিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো জিশাল পরবর্তী প্রশ্ন নিচ্ছি কারণ আমাদের কনফারেন্সে শুরু করে কামরুজ্জামান বলছিলাম নিউ ইয়র্ক থেকে বলেন আমার একটা প্রশ্ন ছিল যেটা সময় পাই আত্মার পরে কি দৌড়া এইগুলা আমি দ্বিতীয় বৈঠকে যখন তাসাহুদ পড়ার পরে আত্মাহত পড়ার পরে আমি হয়তো ইমাম সাহেব আরো সময় দিচ্ছি আমি তখন কি দৌড় কিংবা অন্য দোয়া পড়তে পারবো না প্রথম তাসাহিতীয় এখনো সময় আছে তাহলে সালাতবী আল্লাহাম সাল্লাহ আল্লাহ মুহম ইবরাইম পড়তে পারবেন কি না এই বিষয় মত থাকলেও সঠিক মত হচ্ছে পড়বেন বরং কোথাও নীরব থাকবেন না সাইফ রহমতুল্লা বলছেন যে সলাতে কোনো জায়গায় এবাদতবিহীন নেই জিকিরবিহীন নেই কোনো জায়গায় নিরবত্তা নেই একমাত্র যখন কোরআন শুনছেন উচ্চ স্বরে তখন শুনবেন তারপরে সুরা ফাতেহা ব্যক্তি ক্রম এছাড়া আস্তে আস্তে যখন পড়ছে এমাম সুরা ফাতেহার পর অন্য সুরা আপনিও পড়বেন এইরকম আত্মহাত করে শেষ করলেন আর এম এখন উঠছে না বসে আছে নীরব থাকবেন না আল্লাহ জহির আপনি প্রশ্ন করুন বাংলাদেশ থেকে বলছিলাম সালাম জি বলেন বা কোম্পানির প্রতিনিধি কে প্রতিনিধি কে শেখ আমার সাহায্য করেছে আর বেতন নিচ্ছে হাদিয়া গুলো দেওয়া যায় সেই কোম্পানি কে দেবে যে কোম্পানির কাজ আপনি ধরছেন সেই কোম্পানি কে হাদিয়া এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে হচ্ছে কি যার কাছ থেকে হাদিয়া পাবে মানুষের ইমান খুব দুর্বল সত তার অভাব সুতরাং যার কাছ থেকে হাদিয়া উপর পাবে তাকে কাজ দিবে যদিও তার কাজ ভালো না এভাবে কোম্পানির খেয়ানত করবে এমন ব্যক্তিকে কন্ট্রাক্ট দিয়ে দিল যেই ব্যক্তি ঘুষের ভিত্তিতে ওই যে বকশিসের ভিত্তিতে কাজ পেয়ে গেল। কিন্তু আসলে কাজ ভালো করে না কেউ যদি বকশিস না দিতে এমনটা হতো না অথবা বকশিস যদি কম সরাসরি কোম্পানির কাছে যেত তাহলে কিন্তু এইরকম এই ওয়ার্কার বা সেই অফিসার এই কাজটি করতো না আশা করি বুঝতে পেরেছেন সেই জন্য এই পথ থেকে বেচা থাকা ভালো আজকাল তো এমন অবস্থা হয়েছে আমি ব্যবসা বাণিজ্য সম্পর্কে যা শুনতে পাই মাঝে মাঝে যে যে কোনো কোম্পানির যে প্রতিনিধিরা আছে তারা যদি তাদেরকে যদি কিছু না দেওয়া হয় তো সে দোকানে কিনবে না বকশিস দিতে হবে অন্য দোকান থেকে কিনেবে কাস্টমার পাবেন না সবাই দিচ্ছে আপনি একা দেবেন সব হারামের স্বভাব খারাপ হয়ে গেছে আল্লাহ হেফাজত আলহামদুলিল্লাহ আর সেও কোম্পানির চাকরি করছে আপনি কোম্পানিতে বেতন পাচ্ছেন সেও কোম্পানিতে বেতন পাচ্ছে আপনাকে যদি উপর হুগুন দিতে বক্সিস দিতে হয় সেই কোম্পানি কে যে কোম্পানি থেকে কাজ আপনি পাচ্ছেন আল্লাহ হেফাজত করুন জি শেখ আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে আমি বাংলাদেশ থেকে বলছি তো বর্তমানে আমাদের দেশ আমাদের যুব সমাজের যে মানে যুব মানে মানে ছেলে বৈশিষ্ট্য দেখা যায় আমরা কি কি নিয়ম নীতি মেনে চলতে পারি প্রশ্ন করছেন যে স্কুল কলেজের অনেক ছেলেরা হেদায়াত হচ্ছে কিন্তু খারেজি মনোভাব বা ইফানি মনোভাব তাদের কারণ যুবকরা আবেগই বেশি যুবকরা বিবেক কাজ নেই না বিবে কাজে লাগায় দেশ কে গোটা দেশের জনগণকে শাসকের সবকে সিধা করে ছাড়ব তো এই আবেগ তাদের কাজ করে আর তারপরে দিনের জ্ঞান যেহেতু কম যার ফলে আরো বেশি বিভ্রান্তির শিকার হয় এই জন্য গভীরভাবে যদি চিন্তা করে দেখা যায় তো দেখা যাবে যে মাদ্রাসা পড়া ছেলেরা জঙ্গিবাদের সাথে জড়িত একেবারে কম অখান্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে শুনে যারা হেদায়ত হয়েছে তাদের মধ্যে জঙ্গিদের সংখ্যা বেশি অথচ ইসলামের দুশ্মন নাস্তিক মোনাফিকরা আর যেগুলো বহিরাগত কাফের শক্তি তারা এই মাদ্রাসার সাথে সূত্রতা করে যে মাদ্রাসায় মনে হচ্ছে জঙ্গিদের কারখানা মাদ্রাসে হাজারে একটা জঙ্গি বেরোবে না করে বিবেক দিয়ে কাজ না নিয়ে আবেগ দিয়ে কাজ নেওয়া আর যুবকদের রক্ত গরম রয়েছে তাড়াতাড়ি কিছু করে ফেলতে চায় হ্যাঁ এগুলি হচ্ছে কারণ আর একটি কারণ হচ্ছে যে ভালো আলমদের সংস্পর্শে না থাকে যে ভালো ভালো আলেমদের করা দু চার হরফ যদি পড়তে শিখে আর ইসলাম বুঝে তো এত বড় বড় লম্বা চওড়া লেকচার আর বিবৃতি আর ইস্ট্যাটাস সোশ্যাল মিডিয়াতে যে আর এই ভালো ভালো আলেম সব মনে হচ্ছে যে এরা সব কাকুরুষ অথবা এরা সব দুনিয়ার অথবা এরা সব কপ মুনাফেক এরা জিহাদের কথা বলছে বলছেন কাজ না করতে পারেন পাগল সব তো আলেমদের সংস্পর্শে থাকতে হবে এই জন্য শেখ ইবন শেখ সাম বড় বড় যারা আলেম বর্তমান জামান আরে এবং উনিশ শতাব্দী তারা সময় এই এই বিষয়টির ওপর অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে সব সময় ছোটরা আলেমদের দের সংস্পর্শে থাকবে যেকোনো বিষয়ে সংশয় হবে আলেমদের স্মরণাপূর্ণ আলেমদের কাছ থেকে বিষয়টি ভালো করে ক্লিয়ার ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে কোনো নতুন ইস্যু আসবে এইরকম মুসলিম অত্যাচার হচ্ছে করণীয় কি নিজে থেকে বক্তব্য ছাড়া শুরু করিয়েন না আর বিবৃতি দেওয়া শুরু করিয়া ভালো ভালো আলেমদের সংস্পর্শ আসুন তাদের কাছ থেকে পরামর্শ নেন যে এই বিষয়গুলিতে কি করা যেতে পারে অন্যতে মুসলিমের তো ওদের মধ্যে যারা এই রকমের মনোভাব রাখে এখনই অথবা খারেজি এখন আংশিক খারেজি তাদের মধ্যে বেশ কিছু খাওয়ারেজের লক্ষণ রয়েছে খাওয়ারেজ ফুল খারেজি আর আংশিক খারেজি দুই রকমের খারেজি তো যতগুলি খারেজি রয়েছে এই খারেজিদেরকে আহ বোঝাবার চেষ্টা করবেন কিসের মাধ্যমে এলমের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এই জঙ্গিরা জি বলে যে মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে না মদিনা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে এমন ছেলের পাসপোর্টকে তারা গাইব করে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে কারণ ভোগ বিলাসী হয়ে দুনিয়া দার হয়ে যাবে উচ্চ শিক্ষা লাভ করতে হবে না এই মূর্খ অন্ধ থাকবে না আরেকদিকে জঙ্গিরা জাতিকে মূর্খ রাখতে চায় কারণ কোরআন মহাদি যখন ভালো করে বুঝে নিবে তখন মধ্যমপন্থী মুসলিম হয়ে যাবে ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ইসলাম হচ্ছে মধ্যম পন্থা যতটা ক্ষমতা আছে আর যার যতটা অধিকার আছে ততটার প্রয়োগ করবে ক্ষমতার বাইরে বাহাদুরি দেখাবে না এবং যার যেই ক্ষেত্র নয় ফিল্ড নয় সেখানে গিয়ে সে দাদাগিরি করবে না আমার ফিল হচ্ছে মানুষকে এলেম শিখানো আমি যদি সরকারের কাজ করা শুরু করি তা আমার মূর্খামি আর যারা শাসন ক্ষমতে আছেন কিন্তু কোরআন নেই। তারা যদি ফতোয়া দেওয়া শুরু করে তো মুশকিল হয়ে যাবে তো আজকাল স্কুল কলেজ পড়ে কিছু ধার্মিক হওয়ার পরে ফতোয়া দেওয়া শুরু করে একসঙ্গে ব্রাদার্সরা এই ফতোয়া দেওয়াটা বড় একটা ফেতরা তাদের জন্য এবং জাতির জন্য বড় ফেতরা আর জনগণ তো না মনে করে যে ফটোয়া দিতে পারছে সেই আলেম কিন্তু জানে না যে এর এলিম কি আছে আরবি ভাষা বোঝে না যে কোনো ফতুয়াতে পড়েছে না করতে পারবে না দু চার দশটি বিশ বিশটি পঞ্চাশটি হয়তো আয়াত মুখস্থ করেছে আর সেগুলো নিয়ে সে দাওয়াতি কাজে লাফিয়ে পড়েছে আর ফতুয়াও দিচ্ছে এভাবে গুমরা হচ্ছে আর সতর্ক সাবধানে এদের থেকে যদি বুঝাইতে পারেন তা আলহামদুলিল্লাহ আর এদেরকে যদি না বুঝাইতে পারেন তো তাদের থেকে দূরে থাকবে অনেক দূরে থাকবেন খারে যে এদের সংস্পর্শে মোটেই থাকবেন না না হলে তারা নিজেরা জ্বলবে অন্যদেরকে জ্বালিয়ে ছাড়খাড় করি খাসেরা দুনিয়াওয়াল আখেরা ইহকালেও ক্ষতিগ্রস্ত তারা আর পরকালেও ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছেন খারে যে জঙ্গি যারা তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আর আখেরাতে ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেনি যে এমনিতে নিজেকে ধ্বংস করা তুলক বিহাইতে গেলে তাহলে ধ্বংসে নিখে করি না মধ্যম বন্ধ অবলম্বন করুন যার যতটা ক্ষমতা আল্লাহটা পালন করুন আল্লাহ এবং বাকিটার জন্য আল্লাহ এ পর্যায়ে আলামিন আপনি জি পেন্সিলভেনিয়া থেকে বলছি ছোট একটা প্রশ্ন যে যখন আহ জামাতের সাথে নামাজ পড়তে যাই তো দেখা যায় যে আহ জামাতের শুরু শুরু হবে এরকম সময় করেই যাই যদি দেখা যায় যে 30 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে তাহলে শুরু করার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি দেখা যায় না এক মিনিট আছে শুরু করে দেন হতে পারে এক মিনিটে দুই মিনিট হতে পারে অনেক সময় এমাম আসতে লেট করে দি সৌদি আরবে পাঁচ মিনিট অধিকার আছে লেট এটা এখানকার ধর্ম মন্ত্রণালয় থেকে পারমিশন আছে এবং অপেক্ষার নিয়ম আছে যে এমাম যদি বিলম্ব করে পাঁচ মিনিট পর্যন্ত এমামের জন্য অপেক্ষা করবে মজদের তারপরে যদি না আসে এ কামত দিয়ে দিবে এমামের কিছু বলার থাকবে না তো এই এসে অপেক্ষা করার কোন দলিল নাই কি তিরিশ সেকেন্ড যেটা বললাম সেটা আমি নিজের পক্ষ বললাম যে আর হয়তো নিশ্চিত হলে কিন্তু আপনি নিশ্চিত না হতে পারে 30 এক মিনিট দুই মিনিট লাগতে পারে যার ফলে উত্তম হচ্ছে শুরু করে দাও শুরু করে দিয়ে আপনি সলাদ পড়তে থাকলেন যদি কমপ্লিট করতে পারলেন তো আলহামদুলিল্লাহ দুই রাত সালাত হয়ে গেল তাইহাতুল মসজিদ হয়ে গেল তাই হয়ে গেল বা সুন্নতারাতিবাহ হয়ে গেল আর যদি এক রাখাতও পড়ে নেন দ্বিতীয় রাখাতের জন্য উঠে গেছেন তাহলে আপনি বাকি এক রাখাতে একামত চলছে বা শুরু হয়ে যাচ্ছে পড়ে নিন সেটাও পড়ে নেন আর যদি দেখা যায় প্রথম রাখাতেই আছেন আর একামত শুরু হয়ে গেল তাহলে ছেড়ে দেন দোষের কথা না। ছেড়ে দেন কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে থাকা অপেক্ষা করা মানে কি দাঁড়িয়ে থাকেন দেখতেও বেশি লাগে ভালো লাগে না আর এটা এভাবে দাঁড়িয়ে থাকা অপেক্ষা করা এটা একটা ভুল আহলেদিস মসজিদের ভুল দেখি এসে এটা সংশোধন হওয়ার প্রয়োজন আরব দেশে কোথাও দেখেছেন যে মুসল্লিরা মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছে কিনা দাঁড়িয়ে থাকে এসে চলা শুরু করে দিল আর নাহলে আগে থেকে এসে বসে আছে কিন্তু এ কামত হয়নি সেই জন্য বাইরে বারামদায় দাঁড়িয়ে গল্প করছি অথবা এদিক দাঁড়িয়ে আছে না না না এলোম এলো এই দৃশ্য মসজিদের দৃশ্য নয় ভালো লাগবে এসে সলাপ শুরু করবে আবার হানাফিদের মসজিদে এসে আগে বসে যাবেন এইটাও করবেন ওটাও বলে এলোমেলো দাঁড়িয়ে থাকবেন আর এসে মসজিদে বসে যাবেন না বেয়াদি করবেন এজাদা খালাহাদ মসজিদ আর যখনই তোমাদেরকে কেউ মসজিদে প্রবেশ করবে আপনি প্রশ্ন করুন প্রথমে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি আমার প্রশ্নোত্তর পরের দিন শুনে রাতে পারে না আজকে অনেক কষ্ট করে আফসোস করে যে আপনি হচ্ছে যারা অংশগ্রহণ করে তাদের জন্য আলাদা ভাবে দোয়া করেন আর কি সেজন্য বলে যারা ইনডাইরেক্ট অংশগ্রহণ করে পরবর্তীতে শুনে সবার জন্য প্রত্যেক মমিন না ফে্লা নাল ফ নেলে দি না সাবা কুনা বিল ইমান সুরা এই দ মুখস্থ করে জ। शेख प्रश्न ज समाज एम अनेक मानुष आत सम्पर्केे मानुष मारा गेले हीन दिन चल्लिशा जागू जाने बाट मृत्युवार्षिकीलक्षे एक बचर पूर्ण हलो बा, मृत्युवार्षिकीलक्षे मानुषे एतिमखानातेच्चा के तरा खावे जे हम तो बड़ लोक देखे खावा खावा यह मृत्युवार्षिकी पालन घरो जन्मदिन देखा जा स्वी स्त्री बा पालन कर করা যাবে করা যাবে না যেগুলো বললেন ছোট বেদাত হোক আর বড় বেদাত হোক সবগুলি যেমন ঢালা ভাবে ধনী গরিব সবাইকে মৃত্যু উপলক্ষে খাওয়ানো বা চল্লিশটা করে হোক আর দশ দিনে হোক দিন ধরে হোক অথবা দিন ধার্য না করে হোক বছরে যেদিন মৃত্যু বার্ষিকী সেদিন হোক মৃতের নামে খাওয়া দাওয়া সেটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ বিজাতির আমলে এটাকে রোদনের অন্তর্ভুক্ত করা হইতো আর মৃতের ওপর রোদন করা হচ্ছে হারাম তার কারণে মৈয়ত কে আজাব হাদিস রয়েছে মত রোদন করলে তাকে আজাব হয় এটা কোনো কাজে আসবে না মৃত ব্যক্তির নামে ভোজ ভাজ করে খাওয়ানো সেটা যে যেকোনো ভাবে হোক না আপনি আল্লাহর কাছে নেকি চান না এলাকা এলাকাবাসীকে জানাতে চান দেশের মানুষকে এলাকার মানুষকে খুশি করতে চান মাদ্রাসার পক্ষকে খুশি করতে চান বা সবাই জানুক যে হ্যাঁ ধুমধাম চলছে আজকে নাকি রবকে খুশি করতে চান যিনি প্রতি দান দেবেন যিনি আজাব দূর করবেন যিনি নিয়ামতে রাখবেন আপনার মৃত বাবা মাকে আল্লাহকে রাজি করতে চান কাজ করুন এক আল্লাহর জন্য করুন এবং রসুর তরীক সাই আর তিন মেয়ে মারা গেছে কারোর জন্য এরকম খাওয়িয়েছেন সেই যুগে কি এতিম বেদবা গরিব দুঃখী ছিল না প্রায় সবাই তো গরিব ছিল রসুর উল্লা সাহে আ তার স্ত্রী মারা গেছেন হ্যাঁ জৈন তাদের জন্য খাবার দাবার করেছেন মৃত্যু বার্ষিকী পালন করেছেন এই পালন করা বিবাহ পালন করা সবগুলি বিদাত সবগুলি বিদাত সে মুসলিম অথবা ইয়াহুদিনা শিখিয়েছে হ্যাঁ ম্যারেজ ডে পালন করা বার্থ ডে পালন করা তাদের কাছ থেকে নেন যার কাছ থেকে নেন বিদাৎ বিধাৎ বিদাত বেঁচে থাকবেন হ্যাঁ মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে চান ইয়াতিমদেরকে খাওয়াতে চান এক লাখ টাকা যা পারেন খরচ করবেন এতে এখলাস রয়েছে এটা সন্ন্যদ ভিত্তিক হলো বিদার্থ কিন্তু ভোজ করে ধুমধাম করে গরু জবাই করে খাওয়া দাওয়া করাচ্ছেন আর সবাই জানছে এই তরিকা ইসলামে নেই এই তরিকা হিন্দুদের মধ্যে আছে গোটা একটি মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে আমাদের দেশের মানুষের চাইতে অনেক বেশি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছায় আজকে আমার অফিসে একজন বলছে যে ইন্ডিয়া বাংলাদেশে কেউ আছে বিশেষ করে বাংলাদেশে নাম নিল এসে আছে যাদের নলকূপ লাগবে পানির পানি নেই পানির ব্যবস্থা দেবো ভাই আমি দাওয়াতের কাজ করি আমি এই সব যে হ্যাঁ অমুকের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তো কথা হচ্ছে যে নাকির কাজ অনেক আছে আমাদের ইসলামী সেন্টার পুরো সাততলা বিল্ডিং আর মসজিদ একজন ব্যক্তি তৈরি নিকির কাজ করুন সুন্নতি তরী করুন এখলাসের সাথে আল্লাহর জন্য করুন লোক দেখানো করি আর আল্লাহ যেন তো অভিজ্ঞান করে শেখ আমি হাবিব রহমান বলছি প্রশ্ন একটু আহ প্রশ্ন হলে এরকম যেরকম আমাদের আসাদুল্লাহ যে সাংগঠন করায় এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা আপনারা বা বিভিন্ন শেখারে বলছেন ঠিক না তখন এটাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাইয়েরা বলে যে তারা চর্ম নাই তার ধরে ফেসবুকে জি শেখ জি জি শেখ উত্তর দিক কথা বলার কি আছে জি আপনার প্রশ্ন যে সাংগঠনিক বায়াত আমরা এই বিষয়ে একাধিকবার আলোচনা করেছি সাংগঠনিক বায়াত নেই সরিয়াত এটা ঠিক নয় আর কেউ যদি এরকম সাংগঠনিক বায়াত করে বা কি প্রায় সবগুলি বিষয় কোরআশোনা ভিত্তিক তারা দাওয়াতি কাজ করেন তাহলে তাকে তাহলে বিদাত বা বেদাতি বলা এটি হচ্ছে চরম পন্থা এটি এটি আর গুমরা আর এই ক্ষেত্রে এম মালিক রহমতুলের কথা স্মরণ করিয়ে দেবো তিনি বলতেন নিতে হবে এবং ছাড়তে হবে প্রয়োজনে যখন কোরআন সন্নাভিত্তিক হবে অবশ্য নিতে হবে কারণ তার কথা না সেটা হচ্ছে আল্লাহবুর রসুলের কথা তিনি আল্লাহবুর রসুলের কথায় নকল করছে। রসুলের কথা মানবে সে আল্লাহর কথা মানবে কিন্তু যে আমার কথা মানবে আহ সে আল্লাহর কথা না না না ভুল কথা তো প্রত্যেকের কিছু সাজ ফতুয়া থাকবে আমাদের যেটা করনসন্না বিরোধী ফতুয়া সেটাকে সম্মানের সাথে ছেড়ে দিতে হবে কারণ তাদের অনেক খেদমত রয়েছে এবং যে ভালো খেদমত গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে সেগুলির জন্য দোয়া হবে এবং যথা সাধ্য সংশোধন যদি আলেমদের দ্বারা করা সম্ভব হয় তাহলে সংশোধন করতে হবে আর যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে সেই বিষয়টি সম্পর্কে অন্যান্য আলেমদের দায়িত্ব হচ্ছে সতর্ক সাবধান করে দিতে হবে যেমন এক শ্রেণীর আহলে সম্মিলিত মোনাজাত করে এই কাজটি তাদের বেদাত কিন্তু তাই বলে তারা বেদাতই না কারণ তারা বেদাতকে ভিত্তি করে ধর্মকর্ম করে না আল্লাহ আলব রহমান এই পার্থক্যটি করেছেন যারা এবং তারা তারা হচ্ছে আহলে বেদাত পক্ষান্তরে যাদের ভিত্তি হচ্ছে কোরআন সন্ন্যার উপর দলিলের উপর কিন্তু দু চারটি মাস অথবা একটি মাস তারা ভুল করেছে পরে আর মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত এটি বিদাত ছেড়ে দেন এইরকমই বায়াত সাংগঠনিক সেটা ছেড়ে দেন এইরকমই এই করোনার যুগে মাস্ক পরা যাবে না আহ বারো কোটি আপনার যদি আট কোটি মরে শেষ হয়ে যায় এক একদিনে তারপরও রেখে চলাপ পরা যাবে না এই ছেড়ে দেন। যে দিকগুলি সেগুলি নিয়ে নেন আল্লাহ রব আলম জানু বুঝার তফিক দান করে আর যারা বাড়াবাড়ি করে এই ক্ষেত্রে সে বাড়াবাড়ি বর্জন করে কিছু লোকেরা বাড়াবাড়ি করে কারো ভুল পেলেই সেটা খুব বেশি হাইলাইট করে কারণটা কি আগে থেকে শত্রুতা আছে তারা এখলাসের ভিত্তিতে দাওয়াতের কাজ করে না শত্রুতা আছে এইভাবে এক শ্রেণীর আমাদের দিনী ভাইয়েরা যারা দিন চর্চা করছে তারা গুমরাহের শিকার হচ্ছে তাদের তাদের এখলাস নষ্ট হচ্ছে তাদের আখলা চরিত্রের অবনতি ঘটছে তারা এই রকমের বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ আল্লাহর এই রকমের থেকে যেন আমাদের ভাইদেরকে আমাদেরকে সকলকে বেঁচে থাকার তহফিল দান করেন এবং কোন ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করা থেকে আল্লাহ বেঁচে থাকার তহফিল দান করেন সংগঠন করেন বলে আপনি অন্ধভক্তি দেখাবেন এটাও না সংগঠনের বিরোধী সেইজন জন্য আপনি উঠে পড়ে লাগবেন সংগঠনের বিরোধিতার জন্য অথবা কারো সাথে আর এগুলি ফিতনা ছাড়ার কিছু না আল্লাহ সমস্ত ফিতনা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন্লাহ এ প্রশ্ন করবেন জাহিন হাসান আপনি প্রশ্ন করুন আমাদের আশেপাশে অনেক জামাতি ইসলামের বাইরে আছে তাদের দাবি যে আলি হাদিসরা রাজনৈতিক ইয়ে নিয়ে কিংবা সমাজ নিয়ে বেশি একটা না যত কিছুই করুক আমাদের সেই জায়গায় ফিরে আসতে হবে আমরা নিহাদিস মানহাজ মানহাজ কে জানেনি অজ্ঞতাই ছিল সেই জন্য তথা বোঝা গেছে না যদি কোন আহলাদিস জামাত ইসলামের সাথে থেকে থাকে তাহলে হয় জামাতি ইসলামের গুমরাহিকে জানতে পারেনি আর না হয় আহলেদি সালাফি মানাহ সম্পর্কে জানেনি বাকি কথা হলো যে তাদের অভিযোগ আহলেদি সালাফিরা রাজনীতি করেন। রাজনীতি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যায়নি তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য রাজনীতি করবে না গণতন্ত্রের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি যেটা জামাতি হনীতির গুমরাহি কথা বোঝা গেছে আর সালাফিরা রকম গুমরাহ থেকে বেঁচে আছে আল্লাহ রবী আলমিন ওদেরকে হেদায়তদান করুক যারা এই রকমের গুমরাহির শিকার হয়ে রয়েছে আর গণতন্ত্রের কুফরিকে হ্যাঁ ইসলামের রঙের রঞ্জিত করতে চেয়েছে আর জাতিকে গুমরাহ করতে চেয়েছে জাতিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে ঠেলে দিয়েছে যার ফলে দুনিয়ার শাস্তি হচ্ছে আর পরকালের শাস্তি তো অপেক্ষা করছে আল্লাহ এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ করবেন মন্দির আপনি প্রশ্ন করুন জি বলেন সেগুলো সেই জন্য বোয়া করবেন আর সালামের উচ্চারণটা একটু যদি সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন আলাম আল্লাহ দেখছেন জি আল্লাহ দেখছেন কেউ না দেখুন উচ্চারণটা একটু উচ্চারণ আসসালাম আলাইকুম এটা হচ্ছে সালাম দশ আসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বিশ আসালাম আলাইকুম আহমতুল্লাহাতামহমতুল্লাহাত বেওয়াজুকা বেওয়াজ আল্লাহর চেহারার দোহাই দিয়ে কেউ যদি চায় তাহলে দিয়ে দাও তাকে কারণ সে অনেক বড় বিষয় উল্লেখ করে সে চেয়েছে তবে দুনিয়া চাওয়া ছাড়া অন্য কিছু চাওয়া ঠিক নয় আল্লাহের কাছে আমি উডসাইড তারা ইয়র্ক থেকে দেশে প্রবাসী বিভিন্ন জায়গায় এখন তারা ঘনিষ্ঠ হওয়ার কারণে যে তাদের বাসায় ধরেন যাওয়া হয় আমাদের ফ্যামিলি বা ব্যক্তিগতভাবে যাওয়া হয় দাওয়া বা পার্টি কোনো ইয়েতে যাওয়া বা কোনো আনন্দ উৎসবের মাধ্যমে ওদের বাড়িতে যাওয়াটা এটা কি আমরা পরোক্ষ সুদের সমর্থন করছি কিনা কিনা এটা যাওয়া হবে করা যাচ্ছে না এবং গেলে আমরা যেতে যারা হারাম পয়সা দিয়ে বা সুদের পয়সা দিয়ে বাড়িঘর করেছে বাড়িঘর করেছে কিন্তু তাদের রোজগার তো হালাল আছে হারামের সংমিশ্রণ আছে বলতে পারেন কিন্তু হালাল অবশ্যই আছে আত্মীয় স্বজন যদি হয় অথবা পাড়া প্রতিবেশী হয় যাদের সাথে রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে অথবা আত্মীয় স্বজনদের একটা বিশেষ হক রয়েছে তো এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আত্মীয়তার সম্পর্ক সহজে ছিন্ন করা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুলি না দেখবেন ছিন্ন করবেন না এমন কি কাফের হলেও তাদের সাথে পার্থিব স্বাদ ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছে এ হচ্ছে ইসলামের সৌন্দর্য প্রতিবেশীদের হক রয়েছে প্রতিবেশী অমুসলিম হইলেও তার সাথে সদাচরণ করতে হবে প্রতিবেশী মুসলিম হইলে দ্বিগুণ হক রয়েছে প্রতিবেশী মুসলিম প্লাস আত্মীয় যদি হয়তো ট্রিপুল হক রয়েছে সুতরাং তাদের আংশিক হারাম রুজি রোজগার অথবা বাড়িঘর হারাম পয়সা দিয়ে তৈরি করেছে সেই জন্য তাদের সাথে সম্পর্কে ছিন্ন করবেন এটা ঠিক হবে না তাদের সাথে সম্পর্ক রাখবেন তাদের কাছে যাবেন তবে যথাসাধ্য চেষ্টা করবেন যে তাদের কাছে ভালো কথা পৌঁছে দিল তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন তাদের সংশোধনের চেষ্টা করবেন তাদের আল্লাখ করার চেষ্টা করবেন বেনামাজ তাদেরকে সলাত মুখী করার চেষ্টা করবেন দাওয়াতের কাজে সময়গুলিকে লাগাবেন এবং এই সম্পর্ককে দাওয়াতের কাজে লাগাবার চেষ্টা করবেন আল্লাহ যেন তহফিল দান করে সম্পর্ক ছিন্ন করতে কখনো বলবো না ইসলাম এভাবে সম্পর্ক ছিন্ন করতে বলে। হ্যাঁ সম্পর্ক ছিন্ন কার সাথে যার সাথে সম্পর্ক রাখলে আপনার অথবা আপনার ছেলে আপনার ওয়াইফের গুমরাহি দাসন করেছে একজন লোক সুদের টাকা দিয়ে বাড়ি করেছে সে আপনার তার বাড়ি যদি জানতো আপনার আপনার ছেলে মেয়েদের গুমরাহির তো কোনো কারণ দেখা যাচ্ছে না কিন্তু সেখানে গেলে সেখানে নাচ গান হবে ডান্স হবে সেখানে নারী পুরুষ একাকার হয়ে সেখানে আপনার খাওয়া দাওয়া করবে পার্টি করবে তাহলে যাবেন না তাহলে যাবেন না বর্জন অবশ্যই অর্জন কারণ আপনাকে কু আনফুসা কু ওয়াহলি কুম নিজেকে বাঁচাতে হবে নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচাতে হবে জানাব এইরকম বিবাহের অনুষ্ঠানে যদি দেখেন যে সেখানে পাপ হবে আর পাপকে আমি নির্মূল করতে পারবো না পাপকে দেখে আমাকে নিরাপ থাকতো তাহলে যাবেন না পাপ থেকে বাঁচতে পারবো না পাপে অংশ নিলে যাবেন না কিন্তু অন্য সময় গিয়ে দেখা সাক্ষাৎ করে তাদেরকে কিছু বোটগণ দিয়ে চলে আসলে পাপ থেকে বেঁচে গেলেন এইরকম কৌশলগুলি অবলম্বন করতেন নিজেকে হারাম থেকে শেখাল কাছে তার করোনা আপনাদেরকে স্পর্শ করবে না তার কিসের দোয়াশাল আল্লাহ আল্লাহ করেন ঠিক আছে আমরা নিষেধ করছি না উৎসাহিত করছি কিন্তু ভ্যাকসিন নেওয়া মানে কথা ভাববেন না যে ভ্যাকসিন যখন নিয়ে নিয়েছি তো কোন শক্তি আমাদের কাছে করোনা কে নিয়ে আসতে পারে না না আল্লাহ রব আল মহাশক্তি ধর আল্লা আস্থা ভরসা সব সময় মজবুত রাখবেন আল্লাহ করতে থাকবে নিজেদের জন্য ভালো মানুষদের জন্য দোয়া করতে থাকবে আল্লাহ আমাদের হেফাজত করো আর তার সাথে সেগুলো অবলম্বন করুন আল্লাহ ভালো রাখুন কোন প্রশ্ন নামাজ এবং মাগ্রীবের সময় তো সময়টা কম থাকে তো অনেকক্ষণ বাথরুমে থাকার পরেও আমাদের সময় অনেক সময় মনে হয় কয়েক ঘন্টা প্রস্তাব পড়ে গেল কথা যেন হল না এবং মাগরিবের সময়ের বিষয়টা বলছেন যে উনার প্রসাবে সমস্যা থাকার কারণে যে উনি আশঙ্কা করেন যে হয়তো আবার প্রস্তাব করে যাচ্ছে কিনা সেই ক্ষেত্রে উনি উঁচু করবেন কিনা আবার এটি আরকি মূলত প্রশ্ন আর কি করবেন আচ্ছা আচ্ছা সময় কম থাকে জমা ধরতে হবে এইরকম যাই হোক ফজরে হোক অথবা আপনার মাগরেবে হোক যে কোনো সময় হোক না কেন সালাতে একটু আগে থেকে উজু করে প্রস্তুতি নেবেন যেহেতু বাথরুম যেতে হবে তো একটু আগে থেকে প্রস্তুতি নেবেন যাতে করে ভালোভাবে পেশাব আহ ক্লিয়ার করে আসতে পারে আর সেই ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনী। স্বচ্ছ কার্য সম্পাদন করার ক্ষেত্রে বাড়াবাড়ি বর্জনীয় কখনো বাড়াবাড়িতে যাবেন না অর্থাৎ আপনি সন্দেহের শিকার হবেন অশ্বাসার শিকার হবেন না আপনি পেশাব ও যথাসাধ যতটা ক্লিয়ার ভালো ক্লিয়ার করে নিলেন আর তারপর স্তেঞ্জা করে নিলেন পরিষ্কার করে নিলেন উজু করলেন সন্দেহ হচ্ছে যে কিছু নাকি বেরিয়ে গেল সন্দেহ পর্ব করবেন এটি হচ্ছে অশ্বাসা তাহারাত উজুর ক্ষেত্রে গোসুলের ক্ষেত্রে শয়তান খুব অশ্বাসা দিয়ে থাকে যাতে করে আপনার সমস্ত সলাদ গুলিকে করতে পারে কারণ সবসময় আপনি থাকবেন আমার সলাদ তো হয়ই না কেন উজু ঠিক হয়নি ওসুল ঠিক হয়নি এই জন্য এইরকম রস সাথে বেঁচে থাকবে হ্যাঁ বয়সের সাথে যখন একটু বয়স বেশি হয় পেশাব অনেক সময় ক্লিয়ার হয় না পেশাবের সমস্যা হয় বিভিন্ন কারণে তো ফত্ত কর্লাহ মস্ত যথাসাধ্য আল্লাহকে ভয় করো আপনার সাধ্যে আছে আপনি পেশাব ক্লিয়ার করলেন আর তারপরে উজুক করলেন উজুক করার পরে যদি সন্দেহ হয় কোন এমন কি সন্দেহ না এসবের এই সমস্যা থেকেই যাচ্ছে তাহলে প্রত্যেক অক্টের জন্য উজু করবে যেমন ইস্তেহাজা যেসব বন্ধের ইসতেহাজার রোগ রয়েছে অর্থাৎ যে পিরিয়ড তার চাইতে বেশি মাসের অধিকাংশ দিনগুলিতে রক্ত আসতে থাকে সেটা রোগের কারণে তাদের ক্ষেত্রে সরাস প্রত্যেক অক্তের জন্য উজু করিনি ওই রকমই যাদের পেশাবের সমস্যা আছে প্রত্যেক ফরজ অর্থের জন্য গুজুব করবেন আর উজুব করেন না আর পরে যদি সন্দেহ হয় কোনো পর্ব করবেন না কাউরে কি খারাপ হয়ে যায় সলাতের অবস্থায় কোনো পর্ব করবেন না আপনি সলাৎ কমপ্লিট করেন এই নয় যে আপনি এক রাগা করেছেন আবার মনে হলো যেন না পেশাব হয়তো এক্ষুটা বেরিয়ে গেল আবার গেলেন আবার পেশাব ক্লিয়ার হল না আবার এসে চলা শুরু করলেন এই পেরেছেন না না দিন এত কঠিন না আর দায়িত্ব নেই বারবার করে উজু করতে যাবেন উজুন নবায়ন করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ইশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম আপনি প্রশ্ন করুন তো ইনশাল্লাহ আমরা আরেকজনকে মধ্যে সুযোগ করে দিচ্ছি এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আপনি প্রশ্ন করুন আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে কারোর মধ্যে যদি সুস্পষ্ট কুপুর থাকে যেমন ধরেন বললো যে আল্লাহ মানুষের পেশে দুনিয়া নেমে আসছে বা আল্লাহকে তোমার কলবের ভিতরে ঢুকিয়ে দিবে তাকে কাফের বলা যাবে না বললো কাউকে কাফের টাফের বলা থেকে বেঁচে আল্লাহরা বল আসমা সেভা যখন আলোচনা করবে যথাসাধ্য বেঁচে থাকবেন যাতে করে আহ না এসে যায় না চলে আসে যারা দর্শক দেখবে সং অজন্তে কারো হয়ে যায় আখতানা যেমন বক্তব্য করছে কেউ হাত এভাবে তো হাতের ইারা তো কথা বলার সময় হয়ে থাকে অনিচ্ছা কে তো কোন হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে আপনি হাত দিয়ে দেখাবেন এই রুটি পাখা দেখাবেন এইভাবে রুটি পাখা না না না এগুলো থেকে বেঁচে থাকবে এই সব থেকে বেঁচে থাকবে সৃষ্টির সাথে তোরণা চলে আসে থাকবে আমরা আজকে সর্বশেষ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আবারও আমি সুযোগ করে দিচ্ছি ইব্রাহিম আপনি ফোনটা আডমিট করে নিন এবং প্রশ্ন করুন সালাম আলাইকুম মহাম্মল আল্লা সুবান স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছেন তো এখন এটা তো আমার আহলে সুন ওয়া জামায়াতের আকিদে এখন সম্পর্কে প্রমাণিত রয়েছে আমি আমার রবকে অত্যন্ত সুন্দর সুন্দর সুরতে দেখেছি নবীম দেখেছেন হাদিসও রয়েছে আমরা বিশ্বাস করি কিন্তু অন্য কোন মানুষ দেখতে পারে কিনা স্বপ্নের জগৎ সেই জগতে সেটা সম্ভাবনা তিনি কুপ্রবৃত্তির অনুসারী হয়ে বলছেন না তিনি যে কথাটি বলছেন সেটিও ওহি কোরআ কথা যেমন ওহি ওহি মতলু তেমনি হাদিসের কথাগুলি ওহিয়ে গের মতলুক কিন্তু বাকি একজন লোক বললো যে আল্লাহ বলতে পারে না যেখানে এসে আল্লাহ বলবে তো শয়তান ইবলিস বলতে পারে ইবলিশের চালারা বলতে না তাহলে কি করে সেই ব্যক্তি দাবি করবে বা সেই ব্যক্তির মরিদান বা মোকাল্লেদরা দাবি করে যে আমাদের এমাম সাহেব বা অমুক এমাম সাহেব এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জাল কথা এগুলি জাল কথা এবং এগুলির পিছনে পড়বেন না ইমান ঠিক করুন আকিদা ঠিক করুন আর তারপরে এবাদত বন্দীকি ভালো করুন আর আখলাখ চরিত্র সুন্দর করুন এই তিনটি কাজ করেন এছাড়া এই সবের পিছনে পড়িয়ান না কে কি দেখলো না দেখলো তার এই কথা বলার অধিকার কোথায় যে সে রবকে দেখেছে সে শৈতানকে দেখেছে হইতে আহমদ সম্পর্কে বলুক আর যে কোনো ব্যক্তি সাইফেন বাজ সম্পর্কে বলুক নিশ্চয়তা আছে যে সাইফেন বাজ রহমত আল্লাহকে স্বপ্ন দেখেছে স্বজন তো দেখতে পারে জি আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞতা করে জি আমি শেখ একজন নতুন ব্রাদারের আসসালামাইকুম জি আমি বাংলাদেশ থেকে বলছিলাম আমার আপনার কথা বয়ান আমি জানতে পেরেছি আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক কিন্তু বাঙালিদের যে ধন্যবাদ আর থ্যাংক এটা কোনো দুয়াই হল না সুক্রিয়া কোন দোয়া না এটা দুয়া নয় কিন্তু এর সাথে অনেক ভালো জজাক আল্লাহরান আল্লাহ আপনার ভালো করুন বলেন আপনার প্রশ্ন এখন শেখ আল্লাহ আমার দুটো সন্তান আমি আছে একটা কোম্পানিতে চাকরি নিয়েছি আমি ড্রাইভিং করি কিন্তু কোম্পানিটা আমাদের বেতন কম কিন্তু আমাদের এটা আমার বেশি নেওয়া আমার বৈধ হবে কিনা যে কোম্পানি যদি ধার্য করে দেয় যেভাবে আপনি বলবেন সেভাবে উত্তর হবে কোম্পানি যদি ধার্য করে দেয় যে লিটার তেল দেবো তোমার যদি বেশি লাগে তোমাকে বহন করতে হবে সেটা আর যদি কম লাগে তাহলে বাকি বেঁচে যায় সেটা তোমার তাহলে আপনার জন্য ব্যবহার হবে তখন যাইজ এই এইরকমই অনেকের জন্য যারা বিভিন্ন শহরে যায় এখানে সৌদি আরবে অন্য শহরে গিয়ে হোটেলে থাকবে হোটেলের জন্য ঠিক আছে তোমার জন্য এখানে তিনশো রিয়াল অথবা পাঁচশো রিয়াল আছে পার নাইট সে যদি হোটেলে থাকলো না কোনো যে কোনো জায়গায় থাকতে পারে ফিরিতে কোনো অসুবিধা নেই যাই তা কিন্তু যখন বলবে জানো তুমি হোটেলে থাকবে আর হোটেল থেকে তুমি সেখান থেকে তুমি রিসিপ নিয়ে আসবে আর তারপরে বিল কালেকশন করবে তখন সমস্যা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লা যেন তাদের অনেক অনেক বরকত দান করেন দোয়া করি বলে আলোচনা শেষ করে দেন যারা প্রশ্ন নেবেন ভাবে অনলাইনে আল্লাহ সবাইকে যেন উত্তম বদলা দান করেন এবং যারা তিনের ওপর থাকার চেষ্টা করছেন আল্লাহ যেন তাদের সকলের ভালো করেন যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন এবং যারা ইসলাম মুসলিমদের সাথে ভালো মানুষদের সাথে আল্লাহ শত্রুতাকে যেন মিত্রতায় রূপান্তরিত করেন এবং তাদেরকে আল্লাহ যেন হদায়ত নসিব করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন ফিতনা বলা মুসিবত থেকে মহামারী থেকে করোনার এই অবা থেকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে ব্যির থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন্লাহাল